বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ রাসুলিল্লাহাদ পৃথিবী বাংলার পক্ষ থেকে আমাদের শ্রোতা জানায় ও শুভেচ্ছা আজকে হজের যে বিষয়ে আমরা আলোচনা পূর্বে আপনাদেরকে শুনিয়ে এসেছি এ পর্যায়ে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি তালবি পড়তে পড়তে এ পর্যায়ে আমরা কিন্তু ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছি আমরা আজকে আপনাদের বাকি আলোচনা পূর্ণ করার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমার ডানে শেখ হারুন হোসেন তারপরে রয়েছেন শেখ আমানুল্লাহ মাদানি এরপরে আমাদের শেখ ইউসুফ আব্দুল মজিদ डर मुसलिहुद्दीन संगे रही बिल्कुल उमरा टीका बुझे बोलें प्रथम जो उमरा करते ही जी जो अपनी तलबिया पड़ते पढ़ते चले गए দোয়া পড়ার পর আপনি যখন মসজিদে প্রবেশ করবেন তখন দেখবেন জামাত হচ্ছে কিনা জামাত যদি হয় তাহলে জামাতে শরীর হয়ে যাবেন আর যদি জামাত না হয় তাহলে আপনি তোয়াফ দ্বারাই শুরু করবেন কেন না তোয়াফই হচ্ছে সলাদ এখন তোয়াফ শুরু করতে গেলে প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হল পুরুষ হিসাবে আপনার জন্য ইস্তেফা করা সুন্নত আর ইস্তফা হচ্ছে এহারামের কাপড়ের যে উপরের অংশটা সেটা আপনার ডান বগলের নিচ দিয়ে এনে মানে এই ডান কাটটা খালি রেখে এই বাম কাদের উপরে ছেড়ে দেওয়া এটা হলো ইজতেমা এটা করবেন আপনার তোয়াফের হালতে অথপর আপনি তোয়াফ শুরু করবেন যে জায়গা থেকে সেটা হলো হাজারে আসোদ হাজারে আসোদকে চুম্বন দিয়ে অথবা চুম্বন দেওয়া সম্ভব না হলে হাত দ্বারা স্পর্শ করে স্পর্শকৃত হাত চুম্বন দিয়ে অথবা কোনো কিছু দিয়ে যদি ছুঁইতে পারেন তাহলে ওটা চুম্বন করে আর যদি ছুঁইতে না পারেন তাহলে ইশারা করে আপনি আর চুম্বন করার প্রয়োজন নেই ইশারা করেই আপনি তোয়াফ শুরু করে দেবেন এই যে প্রথম তিনটি চক্করে আপনাকে রমল করা রমল হচ্ছে একটু জুড়ে একটু একটু জুড়ে হাঁটা প্রথম চক্কর ঘুরে ঘুরে যখন আপনি রুকনে এমানিতে আসবেন তখন রুকনে এমানিকে নির্ধারিত দোয়া হলো এই দোয়া এই আয়াতখানা পড়ে আপনি যখন ওই দাগ বরাবর এসে যাবেন আপনার মানে এক শক্কর হয়ে গেল আবার দ্বিতীয় চক্র আল্লাহ আকবর বলে দ্বিতীয় চক্কর শুরু করবেন এইভাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম যখন পুরো হবে তখন ওই হাজারে আসপদের দাগ বরাবর এসে ওখান থেকে আপনি আর হাত ওটা বের দিতে হবে না আপনার পরিপূর্ণ হয়ে গেল আপনি ওখান থেকে বেরিয়ে চলে যান তখন আপনি গিয়ে দুই রাখ সুনত নামাজ আপনি আদায় করুন সেটা মোকাম ইব্রাহিমে হলে ভালো আর যদি সম্ভব না হয় জি জি জি এই দু পড়া আর যদি তাও না হয় কোন অন্য কোন সুরা দিয়েও যদি পড়ে দেন তবুও তার নামাজ দু রেখাত হয়ে যাবে অতবর তিনি সম্ভব হলে জমজম পানি পান করবেন নামাজ হবে না যার কাঁধ খোলা রয়েছে কাজে কাঁধ খোলা রেখে নামাজ পড়া যাবে না সামর্থ্য থাকা অবস্থায় ধন্যবাদ তাহলে করে। আমাদের ডান কাজ ইজতেভা করে এবং প্রথম তিনচক করে একটু দ্রুত ছোটো ছোটো পদে হেঁটে আমরা তফ শেষ করলাম এবং তফের পর যে দুই রাখ নামাজ মাকাম ইব্রাহিমের পিছনে বা যে কোনো স্থানে আমরা ওখানে ভিড় আমরা পড়ে নেব এরপরে আমাদের যে কাজটা হবে সেটা হলো সাই অর্থাৎ সাফা এবং মারোয়াতে আমাদের যাতায়াত করা বা দৌড়ানো তো এই সাফা মারোয়ার যে সাই এ সম্পর্কে আমি শেফ সে আমানীকে আমি मकाम इिम साल साफा मारो हजरसद चुम्बन जामजम पानी পান করে জমজমের পানি পান করে জমজমের পানি পান করে হাজার আমি যখন সাফা মারোয়ার সাই করতে যাব তখন যদি হাজার আসাদকে চুম্বন দিয়ে যাওয়া যায় তাহলে ভালো যদি পাড়া যায় হাজর আসাদ ইসারা দশ সময় দেখা যায় নামাজের মতো দুই হাত উঁচু করে কেউ বা দাঁড়ায় কেউ বা দাগের উপর দাঁড়ানোর খুব চেষ্টা করে ধাক্কায় নিয়ে যায় আবার ফিরে আসে এসব বিষয়ে খেয়াল রাখা ভালো এরপরে সাফা মারোয়া প্রথমে আমরা সাফা পাহারে উঠব এটা একটি ঐতিহাসিক পাহাড় সাফা পাহাড়ের উপরে উঠে প্রথমে আয়াত পরে রসুল বলছেন যে আল্লাহ যেখান থেকে শুরু করেছেন আমিও সেখান থেকে শুরু করব। এরপরে কেবলার দিকে মুখ করে সাই শুরু হবে অনেক উপরে তুলতেন ভারত যত লম্বা করা যায় এমনকি কোনো কোন জায়গায় দেখা যাচ্ছে বোগলের শুভে প্রকাশ পেত আল্লাহ আকবার আল্লাহ আকবার এই দোয়া গুলি পড়তেন আর অন্যান্য দোয়া পরে তারপর তিনবার তিনবার করে পড়তেন পরার পরে এবার ধীরে সুস্থ সাফা পাহাড় থেকে নেমে মারোয়া পাহাড়ের দিকে রওনা দিবেন মারোয়া পাহাড়ের দিকে যেতে ওখানে অবশ্য এখন চিহ্ন দেওয়া আছে সেখানে সম্ভব সবুজ বাতি দুই দিকে দেওয়া আছে এক সবুজ বাতি থেকে আর এক সবুজ বাতি পর্যন্ত দৌড়িয়ে যেতে হবে মেয়েরা দৌড়ানোর ব্যাপারে মধ্যে কেউ কেউলাফ করেছেন তবে আল্লা নাসিরুদ্দিন আলবানি রহমা বলছেন যে মেয়েদের দ্বারাই তো দৌড়ানো শুরু তো মেরা দৌড়াবে না কেন হাজারাই প্রথম দৌড়ে হ্যাঁ কাজে মেরাও দৌড়াবে মেয়েদের দৌড়ানো আলাদা হবে অর্থাৎ গতিটা আগের একটু বাড়তে পারে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের দেশে অনেক বইতে বিভিন্ন চক্করে বিভিন্ন দোয়া নির্ধারণ করা আছে কিন্তু আসলে কোরআন সন্ন্যতে এইভাবে নেই কেউ কোরআন তেলাওত করতে পারে কেউ দোয়া নিজের সুবিধা মতো দোয়া পড়তে পারে অন্যায় কাজ আমি আল্লাহর ইবাদত করতে এসেও আমি আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করব এবং তাদের সাথে গল্প করব কথা ডিস্টার্ব তো করেছেন। যে তোয়ফ হচ্ছে সলাথ আর সলাতে কথাবার্তা বললে বাতিল হয়ে যায় সলাদ থাকে না কিন্তু শরীয়তে তোয়াফের মধ্যে প্রয়োজনীয় কথাটাকে বলা জায়জ করেছে যেমনটি শেখ আমার মাদানি চমৎকার করে বললেন যে আমাদের কালচারটা হয়ে গেল যে আমি তোয়ফও করতেছি এবং আমি রসিকতাও করতেছি এবং সেই সমস্ত আপনার মোবাইল ফোনে কথা বলতেছি এটা তো একান্তই গর্হিত কাজ বল ধন্যবাদ তোয়াফের সময় কিন্তু উজু শর্ত ছাপা মারো সময় উজু শর্ত নয় আর একটা বিষয় দুই চক্কর দেওয়ার পরে জামাত দাঁড়িয়ে যায় তখন কাঁধ ঢেকে জামাত পরে নিয়ে আবার কাঁধ করতে হবে প্রিয় শ্রোতা ছোট্ট বিরতির পরে আবার আমরা ফিরে আসবো ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন labayk allahumma labayk labayk allahumma labayk labayka la sharika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 শুধু তহিদের রে মজবুত করে ধরাই হলো দেখুন বাংলায়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 If he does not believe in Jesus Christ, peace be upon him. Climpses of a great vision. See, Islamist duro-drishti is the first time in the 18th century in Bangladesh. peace TV is the first time in the তাম সৃষ্টির জন্য ছোট্ট বিরতির পরে আবারও আমরা ফিরে এসেছি আমরা শেখ যেমনভাবে সাফা পাহাড়ে আমরা করেছিলাম আয়াতখানা পড়ার পরে ওই দোয়া যে দুটা ওখানে আমরা পড়লাম এ দোয়া ছাড়া অন্যান্য আরো দোয়া তিন তিন বার করে পড়ে এবার আমরা ছাপা পাহাড়ের দিকে আবার রওনা দিব তবে না আর দ্বিতীয় আরেকটি বিষয় অনেক মানুষকে দেখা যায় যে ওখানেই ওই চুলের কিছু অংশ একটু একটু করে কেঁচি দিয়ে কাটতে থাকে তাহলে সাত চক্কর গিয়ে শেষ হবে সাত চক্কর সাত চক্কর শেষ হওয়ার পরে মহিলারা তাদের ঘরে গিয়ে তাদের স্বামীরা তাদের আঙ্গুলের ছোট করবে অথবা চেঁচে ফেলবে কিন্তু দুঃখজনক হলো সত্য যে অনেকে ওখানেই কেঁচি দিয়ে এখান থেকে একটু এখান থেকে একটু এখান থেকে একটু কাটতে থাকে আর ওর দেখা দেখি যার চক্কর পুরা হয়নি সেও কাটে সে অনেকেই মনে করে যে এখানে আসলেই কাটতে হয় তাহলে আমরা জানতে পারলাম যে সাফা থেকে মারোয়া মারো থেকে সফা এভাবে সাত চক্কর মারোয়াতে গিয়ে শেষ হয়ে চুল নাড়িয়া করে অথবা ছোট করে তিনি হারাল হয়ে যাবেন মাধ্যমে আমাদের উমরা শেষ হয়ে যাবে এবার আমরা সে ইউসুফ আব্দুল কাছে জানতে চাই যে যে আমরা উমরাটা এখানে আসলাম এই যে একজন মানুষ সারা জিন্দগি যেই কেবলাকে সামনে করে পাঁচ অক্ট নামাজ দৈনিক আদায় করেছেন একটা মানুষ যখন এই কাবা ঘর তার দর্শন হয় দেখতে পায় তখন যে তার একটা অনুভূতি হয় আমার মনে হয় এই অনুভূতিটা প্রতিটি হাজি সাহেবের বা প্রতিটি মুসলিমের হয়ে থাকে আমি বিশেষ করে বলবো যে এই যখন এখানে তফ করতেছেন আল্লাহর প্রথম বরকতপূর্ণ হৃদায়তের ঘরে এখানে যে তার একটা অনুভূতি হওয়া দরকার অনুভূতি এটা প্রত্যেক মানুষের ব্যক্তিগত একটা বিষয় কার অন্তরে কিরকম অনুভূতি আসে একজন যে আল্লাহর প্রেমিক তার অন্তরে অনুভূতিটাও সেরকম উঁচু মানের হবে আল্লাহর প্রেমে সে মতো আর হয়ে যাবে অনেকে তো সাধারণ মানুষ যারা হজ করতে যান আল্লাহর ঘরের জিয়ারত করেন আবার যে অনুভূতি নিয়ে ঘর থেকে বেরিয়ে যান সেই অনুভূতি নিয়েই ফিরে আসেন কারণ কাবা ঘর আল্লাহর ঘর একটা মুবারক এই ঘর সর্বপ্রথম যা আল্লাহ তালা সারা পৃথিবীর মানুষের জন্য তৈরি করেছেন এবং এই ঘরের তওয়াফ করেছেন ফেরেস্তারাও এ আদম আলিস্লামের পূর্বে যেরকম বিভিন্ন রওয়েতে পাওয়া যায় আদম আলি সাল্লাম তিনিও এই ঘরের তারপরে সমস্ত নবীরা করিমসাল্লা সাল্লাম যখন হজ পালন করেন তখন হাজর মুসা আল্লাহ সাল্লাম এই ঘরে এসে হজ করেছেন সেই দৃশ্য যেন আল্লাহ রসুল দেখতেছেন সেরকম তিনি বর্ণনা করেছেন যে এবং অন্যান্য অন্য নবীরা তারাও এখানে এসেছেন তওয়াফ করেছেন এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আল্লাহর ঘরে যাওয়ার পরে মানুষের মধ্যে আপ দিয়ে যে আমি যে আল্লাহর বান্দা লাভবায়িক বলে আমি আল্লাহর দরবারে হাজির হয়েছি এবং আমার জীবনের অবিষ্ট লক্ষ্য আমার জীবনের চূড়ান্ত বাসনা যে মহান রব্বুল আলমী যদি আমাকে তার বান্দা হিসাবে কবুল করে নেন তার আব্দ হিসাবে যদি আমারকে কবুল করে নেন তাহলে আমার জীবনের এটাই হবে সবচেয়ে পরব সৌভাগ্য এবং সেইভাবে নিজেকে আল্লাহর দরবারে পেশ করা এবং আল্লাহর সঙ্গে নিজেদের অঙ্গীকারকে আল্লাহর নির্দেশ বাস্তবায়নের জন্য অঙ্গীকারকে নবায়ন করা আল্লাহর হুকুমের ওপরে নিজেকে সুপ্রতিষ্ঠিত রাখার এক দৃঢ় প্রত্যয় এবং দৃপ্ত শপথ গ্রহণ করা যে আমি আল্লাহর ঘরে এসেছি আল্লাহ তারা নির্দেশ দিচ্ছেন মানুষ যেতে চায় না ভয় কিন্তু আল্লাহর ঘর সেটা ভিন্ন যতই পুরাতন হচ্ছে ততই তার নতুনত্ব বৃদ্ধি পাচ্ছে জি ধন্যবাদ শেখ ইউস আবদুল মজিদ কে এই সুন্দর আমাদের যে অনুভূতি আমাদের এই যে সমস্ত যত আমাদের পুরোপুরুষ নেক চলে গেছে নবিরসুল সিদ্দিক সুহাদা সালিহীন আইম্মা সবার সঙ্গে যেন আমরা আজকে এই হাজির সাহেব এইখানে প্রদক্ষিণ করে তাদের জামাত অন্তর্ভুক্ত হয়ে গেলেন আমি এবার আমাদের ডক্টর মুসলিম সাহেবকে জানতে চাই যাচ্ছে এই যেখানে মাকামে ইব্রাহিম এই মাকাম ইব্রাহিম আমরা জানি যেটা আমাদের জাতির পিতা ইব্রাহিম খৈরুল্লাহ আলহিস আসসালামের যে পাদ চিহ্ন এবং এটা যে এখানে আমাদের কি শিক্ষা কাবার ঘর দেখার সাথে সাথে তাল বিয়া বন্ধ করে দিতে হবে তারপরে ঢুকবেন দোয়া পরে সাধারণ আল্লাফতিকা তার আগে দোয়া আছে বললেই চলবে মহিলা যদি অপবিত্র হায় অবস্থায় থাকেন তাহলে তারা যে পান করে তার জন্য খাদ্য রোগের জন্য চিকিৎসা আল্লাহ আব্বাস থেকে বনানো আছে আল্লাব্রাহিম প্রসঙ্গে আল্লাহ কোরআনে কারছেন ফি হে আয়া তুমি এর মধ্যে একটা নিদর্শন রয়েছে মাকামে ইব্রাহিম ইব্রাহিম আল্লাহ দাঁড়ানোর জায়গা পায়ের বিস্তারিত ঘটনা বিভিন্ন হাদিসে রয়েছে সহেল বোখারিত রয়েছে বিভিন্ন আলোচনায় যেটা রয়েছে তফসিরে ইব্রাহিম আল্লাহ আসসালাম এবং ইসমাইল আল্লাহ সাল্লা যখন আল্লাহ নির্দেশ দিলেন যে তোমরা ঘর বানাও তখন তার ঘর বানালো উপরে তার উঠতে পারেন না এই পাথর দুটির উপর দাঁড়াতেন বর্তমান প্রযুক্তি তখন ছিল না ছিল না পাথর দুটোর ইব্রাহিম আল্লাহ সাল্লাম দাঁড়াতেন অটোমেটিক পাথর দুটো উপরে উঠে যেত ইসমাইল আল্লাহ সাল্লাম পাথর টেনে এনে লাগিয়ে দিতেন আর পাথর টেনে নিয়ে আসতেন ইব্রাহিম আল্লাহ সুন্দর করে রাজমিস্ত্রীকারী যার গর্ভ থেকে প্রথম সন্তান ইসমাইল আলাহ জন্মগ্রহণ করেছেন পিতা পুত্র মিলে যে ঘর বানালেন ঘর বানানোর পরে কিন্তু আল্লাহর কাছে দোয়া করলেন রব্বানা ও বাহম আল্লাহ তুমি এই বংশের থেকে একজন রসুল পাঠাও তাহলে সারা বিশ্বের মানুষের কাছে করো। হোবানীতে যত মানুষ আছে যারা আল্লা দিনের অনুসারে হবে জাতির পিতার পথ ধরে তোমাদেরকে ইসলাম গ্রহণ করতে হবে সাফামার ওর সাইক এটাও কিন্তু মা হাজারের একটা স্মৃতি শিশু ইসমাইল রেখে বাবা ইব্রাহিম চলে গেলেন তুমি যাচ্ছ কোথায় স্ত্রী বলছেন একবার দুইবার তিনবারের পরে বলেন আল্লাহকে নির্দেশ দিয়েছেন তিনি বললেন যে হ্যাঁ কিন্তু অনুভূতি নিয়ে যেতে হবে ইসলাম প্রচারের ইসলাম প্রতিষ্ঠার দিন কায়ে আল্লাহর ঘর আবাদের জন্য যে দৃঢ় সংকল্প মা হাজারা একা একা নির্জন মরুভূমিতে সেখানে নিজের জীবনকে বেছে নিয়েছেন ঝগড়া করে আমার আমার নেই বিদ্রোহ করে তিনি একবার একাকার করে তিনি বলছেন আল্লাহ নির্দেশ হয়ে থাকে আল্লাহ করবেন না ছোট শিশু পানির অভাবে খাদ্যের অভাবে চিৎকার করছে এম তো পর্যায়ে মহাজারা একবার উঠছেন সাফা পর্বতে কোনো পানি দেখা যায় কিনা মানুষ দেখা যায় কিনা দেখা যায় না আবার দৌড়ে উঠছেন মার পর্বতে কোনো পথিক সেটাই কিন্তু সেইটাই কিন্তু জমজম মা হাজার চিন্তা করলেন যে পানি আমার বন্ধ হয়ে যায় কিনা তিনি তাড়াতাড়ি বাঁধ দিয়ে পানি আটকানোর চেষ্টা করলেন আল্লা নেই বলেছেন মা আমাদের মা হাজেরা যদি মানে আটকানের চেষ্টা না করতেন এই যে মাকাম ইব চার পাঁচ হাজার বছর পর্যন্ত রয়ে গেছে তার স্মৃতি চিহ্ন বহন করে এতেও কি ইহুদিনা এইদিকে দৃষ্টি আকর্ষণ করবেন না তারা বলেন যে ইব্রাহিম ইহুদি ছিল কেবল ইব্রাহিম নাসারা ছিল আল্লাহ বলেন এক নম্বর হলো যে মাথা মন্ডন করা এটা যেমন শেখ আমান্লাহ মাদানীতার আলোচনা উল্লেখ করেছেন যে সমাজে আছে কেউ মাথার তিন দিক থেকে তিন কুশ কেটে দিল হয়ে গেল এইভাবে কিন্তু কোন অবস্থাতেই দর্শককে আমরা বলবো এই কাবা বা এই মসজিদ হারামকে কেন্দ্র করে অনেক স্মৃতি আমাদের কাছে রয়েছে একটা কথা বলবো যদি কাবা ঘরের পাশে গিয়ে সবাই মিলে আমরা পাথরের মধ্যে পা তাহলে কি পাথর ক্ষয় হবে না পা ক্ষয় হবে পাথর ক্ষয় হবে না মহানবুল্লা স্মরণীয় করে রাখার জন্য দেখেন কি নিয়ত নিয়ে কি পদচিহ্ন স্মৃতি করে রাখলেন জান্নাতের একটি পাথর এত সম্মান হলো যে তাকে আমাদের চুমা দিয়ে আমাদের একটা নেকি হবে তাহলে একটা পাথর যদি স্মরণীয় হয় আমি একজন মানুষ হয়ে আমাকে কিভাবে স্মরণীয় হওয়া দরকার এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আরো বলবো আখরাত আমি দুনিয়ার সঙ্গে আখেরাতও বান্দা হয়ে গেলাম এছাড়া জমজম কুপ এছাড়া সাফা মারোয়া এই ইতিহাসগুলি এবং বিশেষ করে একজন মেয়ে মানুষ কিভাবে আল্লাহর উপরে তাক্কল করেন ভরসা করেন এভাবে আমরা শিক্ষা পারি অনেক কিছু প্রিয় শ্রোতামণ্ডলী এবার আপনাকে বিদায় চাই ধন্যবাদ আসসালামাইকুম আহমতুল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 क्यों चलते জানতে অজান্তে ছোট বড় ভুল হতে পারে তবে যারা লজ্জিত হয়ে পরিষ্কার কি করে খাটি তওবা জান্নাতের দরজা খুলে দেই দেখুন ও ইস্তেক শুধু বাংলায় দেখুন সন্ধ্যা সাড়ে ছটায় জাকিরের আন্তরিক বার্তা মহান আল্লাহ সর্বশেষ টেস্টা এটি মানবজাতির জাতির প্রতি আহ্বান